বাংলা মানবতা সমাধান সময় তো শ্রোতা দর্শক মন্ডলী রেহাদ থেকে তার সাথে আমরা আলোচনা শুনে আসতেছি আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা শুনব সেটি হলো বাবু ফজলি ইউমিল জুমাহ জুমার দিনের ফজিলত এবং জুমাহা আমাদের উপর যে ফরস এবং ওয়াজিব এ বিষয়ে আমরা এ অধ্যায় জানব এবং জুমার দিনে গোসল করা আতর লাগানো এবং আগে ভাগে মসজিদে যাওয়া এবং জুমার দিনে বিশেষ করে দোয়া করা এবং আল্লাহ নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা এবং জুমার দিনে বিশেষ একটি সময় আছে যেই সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন সেই সময় সম্পর্কে আমরা এই অধ্যায় এই সব বিষয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তো এ বিষয়ে প্রথম যে আয়াত নিয়ে এসছেন সুরে জুমাহার দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন إذا نودع للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله تعالى يا أيها الذين آمنوا هيا من داركم إذا نودع للصلاة من يوم الجمعة جاء كن جمعر ديني أزان دواها به ذكر الله ثم رات تراتري جمعر বেচাকিরা ছেড়ে দাও আর এই কাজ তোমাদের জন্য উত্তম হবে আর যখন নামাজ পড়া হয়ে যাবে সলাদ যখন শেষ হয়ে যাবে এরপরে জমিনে তোমরা বিচরণ করো তোমরা জমিনে বের হয়ে যাও এবং আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো ব্যবসা বন্ধ করে দাও যখন আজানি শুনবে হ্যাঁ আজান হয়ে গেল নামাজ হয়ে গেছে তারপর ব্যবসা করো সমস্যা নেই তাহলে আশা উনি ওয়াজিব করে দিয়েছেন আবু হাজ তিনি বলেন বলেছেন যতদিন সূর্য উদিত হয় এই সকল দিনের মধ্যে হইতে জুমার দিন সবচাইতে উত্তম দিন উত্তমের কারণ কি ফিহি খা আদম আল্লাহ তালা জুমার দিনে আদমআসালামকে সৃষ্টি করেছেন জান্নাত থেকে বের করেছেন মুসলিমের হাদিস তো এখানি জুমাহার দিন যে উত্তম বেশি এর কয়েকটি কারণ বলেছেন যেহেতু আদম সালামকে এই দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন অন্য রেবায়তা আছে যে জুমার দিন উত্তমের কারণ যে এই দিনে আদমসলাম সৃষ্টি করেছেন এবং এই দিনে ওনাকে জান্নাতে প্রবেশ করাছেন এই দিনে ওনাকে জান্নাত থেকে বের করেছেন এবং এই দিনেই ক্যামত হবে ক্যামত কোন দিন হবে এই জুমার দিনেই এবং এই জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে বাৎসরিক ঈদ দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আর সাপ্তাহিক ঈদ হল জুমার দিন জুমার দিনকে ঈদ বলা হয়েছে তো আমরা জানতে পারলাম যে সপ্তাহের উত্তম দিন এই দিন আমাদের করবো আবু হরজাল্লা হুতম তিনি বলেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি উজু করল জুমার দিন এবং সুন্দর ভাবে উজু করল এ কথা আগেও বলেছি উজু করা আলাদা জিনিস অজুটাকে সুন্দর করা আলাদা জিনিস আর অজু সুন্দর উজু তখন হবে যখন সেই অজুটা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহলামের তরিকা অনুযায়ী যদি উজু করি তাহলে সেটা হবে সুন্দর অজু ওনার তরিকা কি বিস্মল্লাহ বলে উজু শুরু করবে এবং সুন্দরভাবে এবং করবে এবং সুন্দর ভাবে উজু করবে সুম্মা আতাল এরপরে সে জুমার জন্য আসবে মনোজর সহকারে শুনবে এবং চুপ থাকবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন সুবাহ অন্য রেবাইতে আমরা বিস্তারিতভাবে এটাও শুনেছি যে যে ব্যক্তি জুমার দিনে উজু করবে সুন্দরভাবে উজু করবে এবং গোসল করবে এবং তার কাছে যদি আতর থাকে আতর লাগাবে তেল থাকলে তেল লাগাবে সুন্দর কাপড় পরিধান করে আসবে এরপরে উজু করে ঘর থেকে বের হলো প্রত্যেক কদমে আল্লাপাক নেকি লেখবে প্রত্যেক কদম আল্লাপাক গুনামাপ করবে এরপরে জুমাই যেয়ে মসজিদে ঢুকে সে নামাজ পড়ে তারপরে বসলো কত রাখাত পড়লো যত রক আল্লাপাক তাকে তৌফিক দিয়েছে এবং যেখানে জায়গা পেয়েছে সেখানে বসেছে দুই ধন ব্যক্তিকে সরিয়ে কোনো জায়গায় বসে নাই এবং কাকে ফলাং দিয়ে কাকো ডিঙড়িয়ে আগেও যায় নাই এবং সে মনোযোগ সহকারে ক্ষুদবা শুনেছে এবং চুপ থেকেছে এবং কোনো ব্যক্তি যদি জুমার খুদবা চলাকালীন কোথাও থেকে পাথর সরিয়ে দেয় ফাকাত লাগা বলছেন সে একটা অতিরিক্ত কাজ করল এবং এই কাজটি তার জুমার স্বভাবের জন্য ক্ষতি হয়ে গেল এবং যে কোন ব্যক্তি যেন কথা না বলে আর কেউ যদি কথা বলে তাকে এটাও বলা না যে চুপ থাকো আর তুমি যদি কেউ যে চুপ থাকো এটা যদি কেউ বলে ফাঁকাতে লাগাও তা তাহলে ওই ব্যক্তিও জুমার সবকে নষ্ট করে দিল তাহলে এগুলি হলো জুমার দিনের আদব জুমার দিনের নিয়ম এগুলি আমরা আমল করা আমাদের উচিত দরকার এ বিষয়ে في الحديث عنه أن عن النبي صلى الله عليه وسلم قال الصلاوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا تنبت الكبائر ومسلم أبوه رضي الله تنبتني اتو بولن نبي صلى الله عليه وسلم قال إنه 5 وقت وصلاة إبن ای أك جمعة تكني عرق جمعة پرجنتو أك رمضان تكني عرق رمضان پرجنتو مكفرات ما بينهن এর মাঝের সময়ের জন্য কাফারা শরুফ ইজাজ বাতিল কাবাই যদি কাবিরা গুনা থেকে সে বেঁচে থাকে কাবিরা গুনা যদি কেউ না করে তাহলে এইভাবে নিয়মিতভাবে এ বাজত করায় তার গুনা থেকে মুক্ত হওয়ার জন্য যথেষ্ট তবে কাবিরা গুনা হয়ে গেলে তবা করতে হবে ইমাম মুসলিমের রেওয়ায়তকৃত হাদিস সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী জুমার দিনে ফজিল সংক্রান্ত আমরা আলোচনা সরে আসতেছিলাম উপস্থিতাম আলাইকুম আমি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए रविवार रसटाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठ टाइमाय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 আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জুমাআর ফজিরত এবং জুমা ওয়াজিপ হওয়া সংক্রান্ত আলোচনা আমরা শুনে আসতেছিলাম আমরা জানলাম যে আল্লাহ নবী বলেছেন যে জুমআর দিন সপ্তাহের সবচাইতে উত্তম দিন এবং জুমার দিন আমাদের কি করতে হবে গোসল করে পজু করে গায়ে তেল দিয়ে আতর দিয়ে সুন্দর কাপড় পরে মসজিদে যে সলা সদাই করতে হবে এবং কথা বলা যাবে না চুপ করে খুদবা শুনতে হবে তাহলে এর লাভ কি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এবং অতিরিক্ত তিন দিনে গুনা আল্লাহ মাফ করে দেবেন আচ্ছা জুমা যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে তার জন্য শরীয় বক্তব্য কি এ বিষয়ে বলছেন আবু হরাইরা এবং আবদুল্লাহ বিন অমর দুইজন থেকে হাদিসুমা সামিয়া এই দুই মানুষেরা জুমা আর সাল ছেড়ে দেওয়া থেকে বিরত থাকবে অথবা আল্লাহ তালা তাদের অন্তরে মোহর লাগিয়ে দিবে সোম মালায় একুমা মেদাল গা ফেলেন এবং ওই ব্যক্তিরা গা ফেল আল্লাহ থেকে দূরে চলে যাবে গা ফেল হয়ে যাবে মুসলিম মুসলিমের রায় তাহলে এই হাদিসে জুমার গুরুত্বটা এভাবে বোঝা গেল যে ইচ্ছা করে জুমা ছেড়ে দেওয়া অনুচিত জুমা ছাড়া যাবে না আর জুমা কাদের উপর অজীব প্রত্যেক মুসলিম বালেগ আকেল প্রত্যেক মুসলমান যে বালেগ হয়েছে এবং যে বুঝ পাগল নয় এবং মুকিম যে বাড়িতে অবস্থান করছে মুকিম অবস্থায় আছে তার জন্য জুমা ওয়াজিব জুমায় অবশ্যই হাজির হতে হবে তবে জুমা নেই কাদের জন্য মহিলাদের উপর জুমা ফরজ নয় বাচ্চাদের উপর জুমা ফরজ নয় এবং মুসাফিরদের উপর জুমা ফরজ নয় তবে এরা যদি জুমার নামাজ পড়ে তাহলে তাদের আবার জোহর পড়াও দরকার নেই জুমা পড়লেই তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে তবে তাদের জন্য জুমায় উপস্থিত হওয়া ওয়াজিব নয় তো বললেন যে মানুষেরা যদি জুমা ছেড়ে দেওয়া থেকে বিরত না আসে তাহলে এর শাস্তি হলো যে আল্লাহ তালা তাদের অন্তরে মোহর লাগিয়ে দিবে এবং আল্লাহ তাদের গাফেল বলে আখ্যায়িত করবে অন্য আরেকটি রেবায়তা আছে আল্লাহ বলছেন যে ব্যক্তি মান তারাকাল জুমা তাহা উনান কোনো ব্যক্তি যদি জুমা ছেড়ে দেয় অলসতা করে তিন জুমা লাগাতার যদি কোনো ব্যক্তি অলসতা করে ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তির নাম মোনাফিকের লিস্টে লাখা হয় ওই ব্যক্তি না মোনাফিকে লিস্টে লেখা হয় এই জন্য জুমার সালাদ ওজর ছাড়া জুমার সালাদ ছেড়ে দেওয়া ঠিক না জুমার দিন আল্লাহ পাক আমাদের বিশেষ একটি দিন দিয়েছেন যেরকম বিশেষ দিন দিয়েছিলেন পূর্বের অম্মদদেরকে ইহুদিদেরকে দিয়েছেন শনিবারের দিন আর খ্রিস্টানদেরকে দিয়েছেন রবিবারের দিন ইহুদিরা শনিবারের দিন যখন তারা তার মর্যাদা রক্ষা করে নাই তার সম্মান রক্ষা করে নাই আল্লাহ তালা তাদেরকে দুনিয়ায় বানর বানিয়ে দিয়েছিল মানুষকে বানর বানিয়ে দিয়েছিল ওই দিনের সম্মান মর্যাদা ঠিক না রাখার কারণে আল্লাহ আমাদেরকে সে ধরনের একটি সম্মানিত দিন দিয়েছেন জুমার দিন এবং আল্লাহ নামী বলছেন যে আমরা পূর্বে আমরা দুনিয়ায় আসছি পরে কিন্তু আমাদের সিরিয়াল পূর্বে আমাদের পর ইহুদি তারপরে নাসারা সিরিয়াল পূর্বে কিভাবে আমাদের ঈদটা আগে আসে জুমা আগে তারপর শনিবার তারপর রবিবার এবং আল্লাহাম এটাও বলছেন যে আমরা দুনিয়ায় আসছি পরে কিন্তু জাননাতে যাব আগে আলমদুল এ বিষয়ে হাদিস আবদুল্লাহ বিন অমর তিনি বলেন রসুলাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি তোমাদের মধ্যে জুমার দিনে আসবে সে যেন গোসল করে আস তার জুমার দিনে গোসল করা নির্দেশ দিয়েছেন এই হাদিসের বাক্য দ্বারা বলে মনে হচ্ছে আগেও শোনেন্লাহু কলিল তিনি বলেন রসুল বলেছেন যে জুমার দিনে গোসল করা ওয়াজিব প্রত্যেক বালেক ব্যক্তির উপর যে বালেক হয়ে গেছে ওই ব্যক্তির উপর জুমার দিনে গোসল করা ওয়াজিব অবশ্যই যেন জুমার দিনে গোসল করে যায় তবে কোনো ব্যক্তি যদি গোসল না করতে পারে তাহলে অজু করে জুমার নামাজ পড়লেও জুমার নামাজ আদায় হবে এই বিষয়ে আমরা সামনে হাজির শুনবো ইনশাল্লাহ তো জুমার দিনে এটাকে গুরুত্ব কেন বেশি দিয়েছে গোসল করার জন্য যেহেতু জুমার দিনে বহু মানুষের এক জায়গায় সমাগম হয় বহু মানুষ এক জায়গায় সমাবেত হয়ে চলাচল করে ক্ষুদুবাসনে পাশ্বে কোনো মানুষ বসে থাকবে তো শরীর থেকে ঘাম বের হয়ে সেই ঘামে যদি দুর্গন্ধ বের হয় আর পাশে কোন মুসলমান সেখান থেকে যদি কষ্ট পায় তাহলে এটা ওই ব্যক্তির জন্য ক্ষতিকর এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ খেয়েছে কাঁচা রসুন খেয়েছে সেজন্য আমার মসজিদে কাছে না আসে কেন বলছেন যে মালাই কেতু মিমা এতা আদা মিনহু মানু আদম যেই গন্ধে মানুষ কষ্ট পায় সেই গন্ধে ফেরেস কষ্ট পায় তো কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পর মুখে যে দুর্গন্ধ বের হয় এতে ফেরেস তারা কষ্ট পায় এবং মানুষও কষ্ট পায় তাহলে কাঁচা পেঁয়াজ রসুন যদি গন্ধের কারণ হয় আর সিগারেট পান করে যদি মসজিদে যান তাহলে গন্ধ মনে হয় পেঁয়াজের সে কম হবে মনে হয় আরো বেশি হবে এই যারা বলে ধূমপান করা মাখরু বলে তারা সমানে যে সিগারেট এবং বিড়ি পান করছেন তাদের জন্য বলতে চায় যে এটা মাখরু নয় আল্লাহ নবী কুল্লু মুস্কিলেন হারামুন প্রত্যেক নিসাযুক্ত জিনিস হারাম এর মধ্যে নেশা আছে এটাও হারাম আর মাকড়ু এটাকে হালকা করে যদি আপনি এই বিড়ি পান করে মসজিদে যায় যারা বিড়ি পান করে তাদের সঙ্গে কথা বলতে গেলে তো দুর্গন্ধ আসে মুখ থেকে তাহলে তারা মসজিদে গিয়ে সলাচ করবে কারাত পরবে দোয়া পরবে মুখ থেকে দুর্গন্ধ বেরো হবে সেখানে আপনার রহমতে ফেরেস্তা আপনার কাছে আসবে না তো এটার ক্ষতি শুধু শারীরিক ক্ষতি নয় এটার ক্ষতি শুধু শরীয়তের হুকুমের দৃষ্টিকোণ থেকে নয় বরং এটা বাস্তবে ক্ষতি হলেই যে এটা ব্যবহার করার পর যে ইবাদ করবে না বিষয়টা হালকা নয় বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করা দরকার তো আল্লাহ নবী প্রত্যেক বালেক ব্যক্তির উপর গোসল করা জুমার দিনে এটাকে উনি জরুরি করে দিয়েছেন তবে কোনো ব্যক্তি যদি গোসল নাও করতে পারে অজু করে গেলেও চলবে এবুমাতি বলছেন যে ব্যক্তি জুমা আর দিনে উজু করবে তাহলে সেটাও একটি ভালো কাজ সেটাও ভালো কাজ করলো যদি হতো তাহলে সর্ব অবস্থায় গোসল করতে হতো তার গোসল করা উত্তম বেশি উজু করে যাওয়া যায় ওয়ান সালমান ওয়াদাহিনুমিনিহি সালমান তিনি বলেন বলেছেন যখন সে গোসল করে এবং সে পবিত্র অর্জন করে যত তার সম্ভব ওয়দ্দাহিনুমিন দোহনিহি এবং সে গায়ে তেল মাখে তার তেল থেকে ওয়া মাসুমিন মিন বাইতিহী এবং বাড়িতে আতর থাকলে সে আতর লাগায় সুম্মাযু এরপরে সে মসজিদের জন্য বের হয় তাকালাম ইমাম যখন ইমাম কথা বলে এই আদব এই আদবগুলি নিয়মগুলি রক্ষা করার সাথে যদি কোনো ব্যক্তি জুমান নামাজ আদায় করে তাহলে তার জন্য সুসংবাদ যে এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত আল্লাহ করে দেন তার বলেন রসুলাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে ফরজ গোসলের নেই ফরজ গোসল কিভাবে করতে হয় যে কারো যদি গোসল ফরজ হয়ে যায় সেটা স্ত্রী মেলার কারণে হোক অথবা স্বপ্নদোষের কারণে হোক গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে সৈন্যত্তরিকা যে গোসলের পূর্বে উজু করবে গোসলের পূর্বে উজু করবে উজু করে তারপরে গোসল করবে তো যে ব্যক্তি জুমার দিনে ফরজ গোসলের মতো গোসল করলো অর্থাৎ প্রথমে অজু করে তারপর গোসল করলো সুম্মা রাহা এরপরে সে মসজিদে গেল কখন আউ্বাল ওয়াক্তে প্রথম সময় যদি কেউ মসজিদে যায় সে যেন একটা সব পেল সুবাহের আর যে ব্যক্তি তৃতীয় মুর্শিদে যায় ফাঁকা আন্নামা কর্রাবা কবসান সে যেন সিংওয়ালা একটি ছাগল কুরবনী দেওয়ার সব পেল চতুর্থ সময় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো ফাঁকা আন্নামা করুমা দিকির এরপরে যখন ইমাম যখন বের হয় তখন ফেরেস তারা উপস্থিত হয়ে যায় ক্ষুদাসনার জন্য বোখারি মোস্তিম হাদিস ফেরেস্তারা বন্ধু খুদ বাসনার জন্য উপস্থিত হয়ে যায় তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে ফেরেস্তারা এই অতিরিক্ত সবাব লিখতে থাকেন যারা জুমায় আগে যায় কিন্তু জুমায় যখন ইমাম সাহেব ক্ষুদার জন্য যখন মেম্বারে বসে ফেলে দেন তখন ফেরেস্তারা আর ওনারা এই অতিরিক্ত সবাব আর লেখা বন্ধ করে দেন এবং ওনারা ওনাদের দফতর খাতাকে বন্ধ করে ওনারাও ক্ষুদাস শোনার জন্য রেডি হয়ে যান তাহলে ইমাম সাহেব মেম্বারে ওঠার পর যদি কোনো ব্যক্তি জুমার জন্য আসে তাহলে তার জন্য জুমার অতিরিক্ত সবের আশা করা যায় না তিনি বলেন রসুল আসলাম বলেছেন যে জুমার দিনে নির্দিষ্ট কিছু সময় আছে একটি সময় আছে ওই সময়টি যখন কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তালা তার দোয়া অবশ্যই কবুল করেন বলেছেন ফি হাসা আতুন জুমার দিনে নির্দিষ্ট কিছু সময় আছে লা লাহা আব্দুল মুসলিমুন যেই সময়ে কোনো মুসলমান যদি সেই সময়ের সাথে যদি পড়ে যায় সময়ের অনুকূলে যদি হয়ে যায় অহো কমন ইউসাল্লি এবং ওই সময় যদি বান্দা দাঁড়িয়ে সলাচদায় করে খুব কম বলে মনে করলেন ওই সময়টা কখন এ বিষয়ে আবু বুর্দা বিন আবু মুসাল আসার তিনি বলেন কল আব্দা আবাতে আবু বুর্দা বলেন যে আমি আবদুল্লাহ বিন অমরকে জিজ্ঞাসা করলাম আপনি কি আপনার আব্বার কাছ থেকে এই স্বল্প সময়টা কখন এ বিষয়ে কিছু শুনেছেন কল তিনি বললেন কুল নাম হ্যাঁ আমি শুনেছি সামি আব্বা বলছিলেন ইয়া কুলি তো তিনি বলেন যে আমি রসুলের কাছ থেকে শুনেছি সেই সময়টি কি হিয়া মা ভাইনাসাল ইমামু ইলা আন্তাদ বলছেন সেই সময়টি হলেই ইমাম সাহেব যখন মেম্বারে বসে ওই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত ইমাম যখন মেম্বারে বসে ওই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত যে সময়টুকু আছে এই সময়টুকু সেই মূল্যবান সময় যেই সময়ে মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন অন্য আরেকটি রেবাইতে আছে সেই সময়টি হলো আসর থেকে নিয়ে মাঘরিব পর্যন্ত আল্লাহ আমি বলছেন সেই সময়টি হলো আসরের পর থেকে নিয়ে ইলাহরুব বিশ্রাম সূর্য ডুবা পর্যন্ত তোমরা সেই সময় তালাশ করো তো এটাও হতে পারে ওটাও হতে পারে আমাদের চেষ্টা করা উচিত যে সেই সময়টুকু আমরা কিভাবে পাবো এবং সেই সময়ে যদি আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তালা আমাদের কবুল করে দেবেন আর একটি হাদিস ছোট হাদিস আল্লাহ বলছেন তোমরা ওই দিনে আমার প্রতি বেশি বেশি দরু পাঠ করো সালাত ওই দিনে আমার কাছে সলাত পেশ করলে সলাত আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয় সাহি আবু দাউদ সহিদ সাহাদের সাথে হাদিসটি বর্ণনা করেছেন সম্মান দর্শক মন্ডলী আমরা জুমার দিনের ফজিলত এবং ওই দিনের নিয়ম আদব এবং করণীয় বিষয় আমরা জানতে পারলাম আল্লাহ রবুল আলামিন আমাদেরকে যেন দিনের বিষয়ে আমাদেরকে সঠিক জিনিস জানা এবং তার উপর আমল করার তফি দান করে এই বলে আজকে মতো আলোচনা এখানে শেষ করছি ও আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবুলিয়া আলমিন আসসালামু আলাইকুম আলহামী বরক আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি বেছে নিয়েছি পিস টিভি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল जकत बैंक छात्रिंग नंबर शून्य उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टि खि टा पाठ मेल कर